সালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত ইমান আনার ফরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় গিয়া সালাত। আমরা জানি যে রসদ সালি সাল্লাম যে কিয়মত দিন সর্বপ্রথম যে বিষয়ে হিসাব নেওয়া হইব সেটা সালাদ আর সালাতর ফরিকাত সালাতর হিসাবও যার লাগি সহজ হয়ে যাব বাকি সব গাঠ বাকি বাকি সব পরবর্তী পরিস্থিতি তার লাগে সহজ হয়ে যাব সম্মানিত উপস্থিতি আজকে আমরা সালাদ বিষয় লইয়া ধারাবাহিক কিছু আলোচনার মাঝে আজকে যে বিষয়ে লইয়া আমরা আলোচনা করব সেটাই লেগিয়া যে অনেক সময় মানুষের ফেসাব পায়খানার চাপ থাকা অবস্থায় মানুষের সালাদ আদায় করেন অথচ আমরা জানি যে রসদ সাল্লি সাল্লাম দেখি যে রসদ সাল্লাহ আলাইস্লামে সহি মুসলিমের হাদিসের মাঝে আইসে যে কেউ যদি কারোর সামনে যদি খাদ্য আইয়া উপস্থিত হয় অথবা দুইটা নাফাকি বস্তুর চাপ সৃষ্টি হয় তখন এই অবস্থায় তার সালাদ মানে এই অবস্থায় সালাদ আদায় করলে সালাদ শুদ্ধ হইতে নয় এতএব যদি পেশা পায়খানার চাপ থাকে তাহলে সেই অবস্থায় যেন আমরা সালাদটা কি বিরত থাকি কারণ সালাত শুদ্ধ হইতে ওই আল্লাহ সুহানতলাদ গ্রহণযোগ্য হইতেইলে রসুদ সাল্লু আলাই সালামের দিক নির্দেশনা অনুযায়ী সালাদই তৈব আর সাল্লামের যদি খাবার উপস্থিত হয় যদি খাবার আই হয় তখন এই অবস্থায় বা টেবুলও সার্ভ করা হয় বা খাবার রেডি থাকা হয় তখন আগে খাইতেইব তারপরে সালাদ করতে হইব এবং পেশাব বা ফায়খানার যদি সাপ আয় তখন আগে পেশাব ফায়খানার জরুরতরে শেষ করতেই প্রয়োজনীয়তা পূরণ করতে হইব তার ফলে সালাতদা করতে হইবো আল্লা সুবাহান যথাযথভাবে রসল ইসলামের অনুষ্ঠানে সালাতিকা সাল নবীন মহাম্মদ ওয়াল আলহি ও